তাহলে আমাদের ধাতু পাঠ পানি নিয়ে ধাতু পাঠ শুরু হচ্ছে আর এখানে গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে বুয়ারিগণ আর তুদারিগণ মধ্যে সাম্য আছে সাম্য আছে আর কিন্তু পাতকও আছে সাম্যটা কি পার্থক্যটা আমাদের দেখতে হয় তাহলে আমাদের পাঠ সামনে গুণ এখানে লেখা আছি তো ধাতুহু প্রথমে গণে আস্তি ষষ্ঠে গণে আস্তি তাহলে আরম্ভে শ্রুটে লখাছে প্রথমে গণে বিখনপপয় আগা অবশিষে ষষ্ঠে গণে অপরি গতি তা তেংপ্রত্যয় মধ্যে আকার আসে গণে কেন গণে অস্ত উত্তর দর্শন এর জ্ঞা শকু বহুত্র ज्ञायते। যত ধ্বে গণ দৃশ্যে তো ক্ষম্যতা ধে গুণ দৃশ্যে তো প্রথমে গণে আস্তে জ্ঞাতে আধুনা অগ্রে গেম পশা ইদ কথা বলি আচ্ছা ঠিক আছে তাহলে প্রীতি প্রীতি কী বুঝি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কি বুঝেছো বলছে আমরা প্রথম গণরূপে জানি দাদিগণ এবং সেখানে সব থাকে সব বিকরণে স পার পর লোক অ থাকে তাহলে প্রথম গণে আমরা অ এই ভাগ অবশীর্ষক হয়ে থাকি হুম গণে মানে ষষ্ঠীগণের বিকরণ হ্যাঁ ষষ্ঠগণ বলতে আমরা বলছি যে বোঝাচ্ছে যে দুটা দিগণ এবং তুরাদিগণেও দেখা যায় যে অস্তি তাহলে দুটোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ রয়েছে যেহেতু আপনার ধাদিগণে রয়েছে সৎ সেখানেও অবশিষ্য থাকে এবং তুরাদিগণের সত্রত্যয়ের সেখানে অবশিষ থাকে। তাহলে দুটোর মধ্যে অবশিষ থাকছে তাহলে যদি কোন ধাতু দুটোর অ থেকে থাকে তাহলে কিভাবে মানে অবস্থিত না একটি ষষ্ঠগণে অবস্থিত বা চুরাধিগণে অবস্থিত উত্তরম এর উত্তরে বলা হচ্ছে দর্শনী নক শুকনোমোহ শুধুমাত্র দেখলেই আমরা এটা বুঝতে না যেতে পাই যে অবশিষ্ট ধাতুর অঙ্গে গুণ দেখা যায় তত্র প্রথমে তখন আমরা বুঝতে পারি যেটি প্রথম গণে অবস্থিত কারণ ধাদিগণের সব বিকরণ ক্ষেত্রে এবং কঠোর মদ কিভাবে এটি হয়ে থাকে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক তাহলে ঠিক আছে গোরিবন্ড সামনে পিত ও ওকে তাহলে দ্বিতীয় দ্বিতীয় বিন্দু ব্যাণে এখন সিদ্ধান্ত আসি গুণ নাম সিদ্ধাতে সরাসরিভাটি বিকৃত রূপ গুণসংা অসেন কোষ্ঠকে পশ্যত সর ই ঈ তো গুণ এ সর উ তো গুণ ও সর তো গুণ অর্থাৎ সিদ্ধান্ত হ তাহলে দীপালো এখানে এখানে বলেছে যে ব্যাকরণে বিকৃত রূপে গুণ সংজ্ঞা হয় অশ্মী কোষ্ঠাকে পশ্চাৎ এই কোষ্ঠাকে আমরা দেখতে পাচ্ছি যে স্বরাহ সেটা গুণ সংজ্ঞা হয়ে হচ্ছে এ সরাহ ঠিক আছে তাহলে যাবো ধা ক্রিয়া পদ নির গুণারিগণে কিন্তু গুণ না ধর আন্তর্ভুতে সুণা আগে স্পষ্ট হবে তাহলে আন্তর্ভূত উতরীবন্ধত ক জানো কি আর এখানে কোনটা বিভক্তি এখানে ধাত প্রাতিপদিক শব্দ জানো প্রা শুনেছি হ্যাঁ যেকোনো যেমন দেবহা দেবাহা এরকম ব্যবস্থা আছে তো কিন্তু দেবাহা দেব দেবাহা দেব শব্দের প্রাতিপদিক প্রাধিপতিক মানে মূল রূপিপদিক দেব দেব হ্যাঁ দেবা দেব না দেব বলতে হবে আকার আছে তো হসন্ত নেই তো দেব হম মানে শব্দ অকারান্ত শব্দ তো অকারান্ত শব্দ হলে তো অকার তো বলতে হবে যদিও বাংলা ভাষায় আমরা বলি দেব কিন্তু সংস্কৃত ভাষাতে তো দেব বলতে হবে হ্যাঁ তো ঠিক আছে এখানে ধাতৌ ধাতৌ এই শব্দের মূল রূপ ধাতি প্রতীকটা কি জানো হ্যাঁ ধাতু ধাত শব্দ তো এর মূল রূপ হচ্ছে ধাতু ধাত ধরি শব্দটা কি তাইতো না এখানে যেটা যে লেখা আছে বুধ ধাত এটা ধাতু হচ্ছে সপ্তমীর এক বছর ধাতু হ্যাঁ সপ্তমী সপ্তমী হ্যাঁ মানে কিছু বুঝ বুঝবার জন্যে বুঝবার জন্য আহ বোঝবার জন্যে আমাদের এই শব্দরূপ জানতে হবে তাহলে যে রকম দেবা দেব দেবাহা এরকম ধাতু ধাতু ধাতু ধাত ইতি আসি হ্যাঁ এরকম ধাতউ তাহলে শব্দরূপ আমাকে জানতে হবে শব্দরূপ না জানলে কঠিনটা হবে মানে কেমন করে আমি ভূত দেখে অর্থ কিন্তু আসবে না মনে তো সেজন্য সপ্তমী মানে অধিকরণ ভূত ধাতুতে ভূত ধাতুতে এই রকম অর্থে ভূত ধাতৌ তাহলে ভূধ ধাত উচে গুণা ও উত্তে কোষ্টক আসম দৃষ্ট ভূধ ধত গুণ ভূদি লটে বোধতি বুঝেছ বলো কি আছে বললেন আরেকবার আমাকে আমি বুঝতে পারছিলাম হ্যাঁ কি কি বুঝতে পারছো না তো আমি আমি যেটা জিজ্ঞাসা করছি এখনো আচ্ছা মানে আমি বলছি এখানে এখানে অকারান্ত শব্দ সেই রকম ধাত রূপটা হচ্ছে ধাতু উকারান্ত শব্দ মূল রূপ মূল রূপে সংস্কৃত ভাষায় মূল রূপ যখন আমরা বলি মূল রূপ মানে প্রাধিপাতিক শব্দ ব্যবহার আমরা করি শব্দের ব্যবহার দেখানোর জন্যে যে এই এই শব্দটির মূল রূপটা কি তাহলে যেমন মুনিহি মূল রূপটা হচ্ছে মুনি কর্ত্র কর্তা কর্তার ও কর্তারাহা এখানে কর্ত্রান্ত শব্দ হ্যাঁ কর্তা মূল রূপটা হচ্ছে কর্ত্র দেব মূল রূপটা দেবাহা মূল রূপটা হচ্ছে দেব মানে দেবাহা অথবা দেবে হলেও কিন্তু তাহলে ভূত ধাত তাহলে কি এখানে কি কি লেখা আছে দীপাহিনী বলবে আমরা সেখানে দেখতে পাই তা হবে কি বলছো উকারস গুণ ও সংস্কৃতি বলবো কোষ্ঠক কি বলবো কোষ্ঠক এটা আকারান্ত শব্দ পঞ্চক লিঙ্গে অকার শব্দ শব্দ এখানে কোনটা বিভক্তি কোনটা বিভক্তি জানো কোষ্ঠকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ প্রীতি বোন বলো সপ্তমীর এক বছর হ্যাঁ হ্যাঁ মানে ফন চতলিঙ্গের সব এখানে দ্বিতীয় বিভক্তি হতে পারতো দ্বিতীয় বিভাগ হম কিন্তু এখানে সেরকম অর্থটা হচ্ছে না মানে ফলন ফলে ফলানি এরকম হতে পারতো কিন্তু সেরকম অর্থ নেই এখানে এক বছর হবে আচ্ছা অত বুধ ধাতুর গুণ হয় তাই বুধ বোধ হয় লোধাতি লুটি মানে বোধতি এই দেখা যায় মানে কি হলো এখানে হ্যাঁ হ্যাঁ মানে কি কি হলো ধাতু ধাতু হচ্ছে বুধ কি হলো দেখা যায় হ্যাঁ মানে এখানে ধাতু হচ্ছে বুধ কিন্তু লটলকারে বুধাতি না বুধাতি না কিন্তু বোধাতি তাহলে হলো কি যে কোন পরিবর্তন দেখা যাচ্ছে গরিবন সাহায্য করবে হ্যাঁ এখানে বলছে যে আমরা আগে কোষ্ঠকে দেখেছি যে উকার এবং কি অথবা বুধ বোধ মানে এখানে বুধ ধাতু গুণ প্রাপ্ত হয়ে উকারের জায়গায় ও হয়েছে মানে এটা ভাগিবলের প্রভাবে হয়েছে তো লট লকারের বোধ হচ্ছে ইটিরূপ মানে বুদ্ধাত এই রূপ হয়ে থাকে শুধুমাত্র দাদিগণে কিন্তু ষষ্ঠগুল হলো দুধাদিগণ কিন্তু সেখানে বিকরণ প্রত্যয় অ ক্ষেত্রে বিকরণ প্রত্যয় অ থাকেও গুণ গুণ হয়ে থাকে সপের প্রভাবে প্রবৃত্ত হয় পয়ের প্রভাবে গুণ নিষেধ হয় না আর দেখা যে শত রয়েছে তাই গুণ হচ্ছে কিন্তু আসছে না তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে বলতে চাইছে যে বুধ ধাতু তাহলে প্রথমে গণে থাকে নতুন ষষ্ঠগণে না ষষ্ঠগণে থাকে তাহলে আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে গেল যে বুধ ধাতুটা আপনার প্রথম মানে গণে থাকছে হ্যাঁ ঠিক আছে অনেক আগে বলেছ ঠিকই আছে এখানে এখানে শুধু আমি বলতে চাই যেখানে যেটা লেখা আছে কি লেখা আছে এখানে বুধ বুধ বুধ এখানে আহ বর্ণ হচ্ছে উ আর কিন্তু লতলকার উ দেখা যাচ্ছে না বুধ বুধাতি না কিন্তু বোধতি তাই তো। তো সেই জন্য আমরা দেখি দীপানিবন গরিব দেখো এখানে যে বুধ কিন্তু ললকারে এই মানে পরিবর্তন হয়ে গেছে তো সেটা আমি দেখাচ্ছি এখানে যে বুধ দাতু ছিল কিন্তু তা সত্ত্বেও এখানে বোধ দাত বোধাতি বোধাতি গণে এরকম হয় এরকম হয় এটা বুয়াদিগণের লক্ষণ যেখানে গুণ গুণ এরকম পরিবর্তন হতে পারে বুয়াদিগণে হয় এরকম ভারত ষষ্ঠী গণে মানে তৃতারী গণে এরকম দেখা দেখা যায় না এজন্য আগে পোরে লিখাচ্ছে লিখদাতত অন্তর্ভূত সরকার গুণ একার লি লিখতি না লিখতি গুণ না জ ষষ্ঠে গণে গণে অভ্যৎ তথা তো লিখতি অভিষ্যৎ তথা না তুদারিগণে অপতি গৌরিবন্ধুচোল কি আমি বলতে চাইছি যেমন এখানে প্রভাবে এখানে বৈধতি হয়েছিল এখানে কি না এখানে কিন্তু লেখাটি এরকম পৃথিবীতে নেই এরকম রূপ হয় না শুধু লেখাটি হয় লেখাটি নেই সে জন্যে যেহেতু দাতু তু ভুয়াদিগণে কি বুঝে কি বুঝেছো বলো না তুমি বলো হ্যাঁ ঠিক আছে সেই লেখা আছে ক্রেস এটি আসছে ধাতু দাসি ক্রেস ধাতু ক্রেস ও এক ধু কিন্তু ধায়ে আসুবে এখন খ্রিস ভুওয়গণে আসি অপর খ্রিসগণে অভয খ্রিসগণে ও ভুয়দিগণে অ লিগা সুদু দুগণে হ্যাঁ বুধ ধা কিন্তু খ্রিস্টাত এখানে দুটো আছে একটা হচ্ছে হ্যাঁ অন্য হচ্ছে রূপমা আর তাইতো গুণ আর কিলা কিলা মানে তাইতো গুণা তো কী আছে এখানে হ্যাঁ বুঝেছিস ক্রিসিত ধাতুর কৃষি আহ এটার দুটো রয়েছে যেমন আমরা আগে দেখেছি বুধ রয়েছে ভাতিগণে আর লিগ ধাতু রয়েছে সেরকম ক্রিস ধাতু আছে আবার আছে ভাদিগণের ক্রিস ধাত হোক করসী এটি রূপী ভাদিগণের এই রূপে আছে গুণহা আর অত ক্রিসা করস ভিগণে না মানে বাংলা ভাষায় এক অভিব্যক্তি আছে আর বাংলায় আমরা বলি তাই তো হুম বুঝেছ এখানে ছিল আর অন্য হচ্ছে খালু আর অন্য হচ্ছে কিলা দুটো একই রকমের শব্দ অর্থটা সমান ঠিক আছে তাহলে বলো কি ধাতু লি এটি কিন্তু তোরাধিগণের অন্তর্ভুক্ত যে ক্রিস ধাতু সেটা হয় ক্রিসটি নামস গুণা তত্তনা হবতী নাম সেখানে রিকারের গুণ নাম নাম বাংলা বাংলায় যেটা মানে ছ তার নাম ওটা আরেব বলবেন নামও মানে কি মানে শুনতে পাচ্ছি না আর বলবেন আমি বললাম আমি বললাম যে নামা মানে মানে মানে মানে বলো হ্যাঁ দীপানী বোন জিজ্ঞাসা করছি যে নাম মানে কি তোমার মানে ধরো একটা ধরো সেন্টেন্স দিলো যে মানে কি বলবো তোমাকে নামন একটা ধাতু আছে জানো তো নামন একটা ধাতু আছে ওই নামন ধাতুর রূপ আছে মানে এই নামে পরিচিত বাংলায় যেমন সংস্কৃত হয়ে গেছে ধরো আহ কি বলবো আহ দশরথ আহ দশরথ ইতি নাম অযোধ্যায়াম রাজা আসি অযোধ্যায়াম দশরথ ইতি নাম রাজা আসি মানে এই নামের দ্বারা পরিচিত হয়ে থাকে নামও মানে সন্দর্থ বোঝাচ্ছে ইতি নাম ওরকম টাইপের স্যার বলবেন ওইটাই আর না না না এখানে নামলায় যে নাম শব্দ নেই মানে কি বলবো কি বলছে এখানে নাম দশরথ নামই একজন ছিল এরকম কি না না দুটো দুটো অর্থ বাংলায় যেটা নাম তোমার নাম কি তোমার নাম কি এই যে নাম শব্দটি এখানে সংস্কৃত ভাষায় সেরকম অর্থ ও আছে কিন্তু সে রকম অর্থ ই আছে নয় অন্য রকমের অর্থ ও আছে হুম এই বাংলায় মানে কি এইটা বুঝতে পারছি মানে মানে মানে মানে কি অর্থ অর্থ মানে তুমি কি কি বলতে চাও তুমি কি বলতে চাও উত্তর কি মানে তো মানে বাংলায় যে শব্দ বোঝাচ্ছে মানে শব্দটি বাংলা সংস্কৃত ও এই মানে এই রকম অর্থ ও আছে নাম শব্দে নাম শব্দটির হয় না গুণ সেখানে নাম এখানে নাম শব্দটা কি মানে হ্যাঁ হ্যাঁ মানে মানে মানে মানে এখানে খ্রিস্টনে হওয়ার কারণে কি বুঝছি পারো না অর্থ হতো বাংলা যেটা আমরা মানে বলি মানে এখানে নাম নয় বাংলায় যেটা নাম সেটা নয় এখানে এখানে নাম এখানে মানে ঠিক আছে ওকে এগিয়ে যাব বডিগান গুণ না তো কুতি কুত না প্রশ্ন সরলতায় উত্তে কচি ধাত উর গুণ কিন্তু তাবত চেতি দোষা তাহলে আহ কিব কি লেখা আছে বুঝেছ প্রীতিবন বলো হ্যাঁ শুধু যেটা লেখা আছে শুধু যেটা লেখা আছে সেটা বলো সেটা উম বুঝাও আচ্ছা বলতে চাইছে যে কুত্র ভাবে কি কুত্র না ভাবে কি ইতি প্রশ্ন হয় তাহলে বলছে যে কোথায় হয় এবং কোথায় হয় না এটাই এখন প্রশ্ন যেমন মানে আমি যেটা ব্যাপার সরলতায় উত্তম চেত কিৎ কচি ধাত উম আস্তে চেত গুণ কিন্তু তাদাম চেতি দোষ ক আচ্ছা হচ্ছে সরলতায় উক্ত যদি সরল ভাবে এটা এরকমটা বলা হয়ে থাকে যে কস্তির ই কাহা অস্তি চেপ যদি হসইকার দীর্ঘকার এবং রিকারিকার এরকম সর থাকে এ কাহা যদি একটাও থেকে থাকে গুণ রাখা হবে কি তাহলে সেগুলি গুণ হয় কিন্তু কিন্তু সেক্ষেত্রে এরকমটা আমরা বলতে পারিটা মহ এরকমটা বলা যেতে পারে কুপ্রচিত দোষহা ভগতি মানে কোথাও কোথাও দোষ দেখা যায় শেষে শেষের বাক্যটা তুমি ভালোভাবে বলনি বলতে পারছি না হ্যাঁ না মানে কি তখন নয় তখন এরকম অর্থব্য যাচ্ছি না একেবারে ভুল বাংলায় যে শব্দটি আছে এখানে এত অত অত এত হ্যাঁ অত মানে এখানে মানে মানে এখানে কি জায়গায় সব জায়গায় কিন্তু হয় না তাহলে কোথায় হয় কোথায় হয় না সেটা বুঝতে হবে তো সল্লাতে উত্তম চেদ যদি সরল ভাবে আমরা বলবো তাহলে এদের মধ্যে যদি একটা স্বর এদের মধ্যে একটা স্বর হলে তাহলে আহ গুণ হবে রকম নিয়ম যদি আমরা বলবো যদি এতই বলবো যদি এতই বলবো তাহলে কিন্তু ভুল হবে কিছু কিছু আর বলতে হবে এতই শুধু শুধু শুধু এত যদি আমরা বলবো যে এই উম আহ এক তিনটা পাঁচ ছ এদের মধ্যে যদি এক এক একটা স্বর আছে ধাতুর মধ্যে তাহলে গুণ হবে যদি এতই বলবো তাহলে কিন্তু ভুল হবে তাও তো মানে এতই যদি এতই বলবো কিছু আর বলতে হবে মানে শুধু শুধু শুধু আহ আমি শুধু এতই বলবো মানে এর এর থেকে বেশি আমি বলবো না যদি যদি এর থেকে বেশি বলবো না তাহলে ভুল হবে কিছু আর বলতে হবে আমার আমার কাছে একজন পুরুষ এসে গেছে আর খিদে পেয়েছে খিদে পেয়েছে ঠিক আছে আর কিছু আর আমি ডাল ভাত সবজি খুবই কম খুব ছিল সেটা আমি খুবই কম শুধু আহ কম জন শিশু শিশুর জন্য শিশুর জন্যে যত এতই আমি দিয়ে দিলাম যেটা দরকার ছিল সেটা আমি দিই হ্যাঁ ও ও বলতে পারে ও বলতে পারে সংসতে ও সংসতে বলতে পারে ও পুরুষ আমাকে বলতে পারে যে ভো ভ মহ্যাম তো তাবত মানে আমি কিন্তু চেতিলাম কি তাবত দাবত টেই দিয়েছেন এটা বেছি আমি চাইছিলাম বুঝেছো ঠ মানে সাড় উটাকে জ বছে কেবল ুধ মাত্রইটা হ্যাঁ মানে অলপ মা এই রকম টা কেবলাম হ্যাঁ টাওয়াট মানে শুধু মা হুম হ্যাঁ তো এখানে মানে তখন সেই রকম অর্থ একেবারে নয় তখন রকম অর্থ কোথাও হবে না মানে পরিমাণ পরিমাণ তাও মানে পরিমান হম তাহলে এখানে লেখা আছে কিন্তু তারা তেরও দাম আছে মানে সরলতি উক্তি ধাতি এসু স্বরেশু উম এখা আস্ত চেত স্বর গুণ বলি আদি আমরা বলব তখন কিন্তু এর থেকে বেশি বলতে হবে বুঝেছ মানে যেখানে যেখানে ধাতু তে ই উ কিন্তু ভুল হবে গরিবন বুঝিছি অর্থটা কি বলো তুমি বলো সেক্ষেত্রে দোষ দেখা যাবে শুধুমাত্র যদি বলি যে এইগুলো থাকলে গুণ হবে ঘরের গুণ হবে তাহলে সেক্ষেত্রে দোষ দেখা যাবে কিন্তু যদি এরকম নিয়ম আমরা বলবো যে বুয়াদিগণে যেখানে যেখানে যেখানে যেখানে ওখানে ওখানে গুণ হবে যদি এতই বলবো সেটা কিন্তু তাহলে দোষ টা কোথায় যাবে যাব এখন এগিয়ে যাব উদাহরণ দেখে উদাহরণ দেখব হত সময় অবগমনাথম কিছু হ্যাঁ আুখ্যত নিয়মদ্বয় আসি মানে আটই যদি বলবো যেখানে যেখানে বিরিগণি ই উখানে ওখানে গুণ হয় ওখানে বুল হবে বু কোথায় এগে আমরা দেখছি বিরিগণি ধা অতিমস্বরণ ই ই তো বর্ণে গুণতি উদাহরণার্থ ভূ ভো জি জে শ্রী সকর হলে গুণ হবে এরকম আছে কিন্তু ভুয়দিগণে ধা উম শেষের বর্ণের আগে যেটা ই উচে তো গুণতি না উম এখানে कृष्कर्ष অতিমর্ণা उकार उपधा এখানে उपधा উ আুধ দত উকার উত উ উপ ধ্যেময় দীর্ঘ স্বর উপর আছে আমাদের আমাদের নিয়ম যেটা আমরা বলেছিলাম সরলতে উত্তম চেত যেখানে যেখানে ই ওখানে ওখানে হলে গুণ হবে সেরকম সেরকম আমরা বলতে পারি না কেন কেন না শেষে আমার শেষের বর্ণ যেতা এর আগে যে বর্ণটি এই শুধু হর্ষ হলে বুধ বোধ ঘর্ষ এক আসেনি তো এখানে আমাদের ভুল উপদা হলে শুধু হর্ষ হর্ষ ইরি হলে গুণ হবে দীর্ঘ ইউরি হলে গুণ হবে না তো সেই জন্যে আমাদের এই যে উপর আমরা বলেছিলাম যে নিয়মটি সেটা ঠিক হয়নি গুণ হবে আর উপদা হলে গুণ হবে না দীপায়নি বন বুঝেছি প্রীতি বন বলো হ্যাঁ স্যার মানে আমরা ওখানে বলা হয়েছিল যে আহ দীর্ঘ হোক বা দীর্ঘ স্ব দীর্ঘ হোক বা দেখব যে হ্যাঁ কিন্তু এখানে আমরা দেখবো যে স্বর যদি আহ হয় তাহলে সেক্ষেত্রে গুণ হবে কিন্তু দীর্ঘ হলে মানে উপস হলেই গুণ হয় দীর্ঘ হলে গুণ হয় না যেমন এখানে আরো উপধা এখানে শেষ বট রয়েছে ধ এবং তার আগের বটে উটা হচ্ছে এই উপধাটি শস্য তার এখানে গুণ হয়েছে কিন্তু আমরা এখানে দেখছি যে জীব তাহলে জীবের এখানে উপধা হচ্ছে দীর্ঘই তাহলে এখানে দীর্ঘ হচ্ছে মানে এটা হল হচ্ছে অচময় হল হচ্ছে মানে দীর্ঘ হচ্ছে তার জন্য এখানে কি হচ্ছে না তার জন্য এখানে গুণ হবে না মানে জীবতী এখানে গুণ হয়ে জীবতী এরকম কিন্তু হয়নি ধাতুর শেষে ধাতুর শেষে বর্ণ মানে অজন্ত ধাতু ধাতুর শেষে তো রকম ব্যবস্থা হলে হ্যাঁ তুমি বলেছো কিন্তু হ্যাঁ মানে হর্ষ হলেও দীর্ঘ হলেও গুণ হবে সেজন্য গরিবন বলো ভূ ধাতুর শেষে বর্ণটা কি গরিবন তোমাকে বুঝতে হবে যে মানে দেবনাগরী লিপি জানো কি দেবনাগরী লিপি এই যে লিপি লিপি লিপিটা দীর্ঘ হবে মানে দীর্ঘ আছে তো হ্যাঁ এখানে কিরকম স্বর হর্ষ উকার না দীর্ঘ উকার না, এটা দীর্ঘকার সেটা কিরকম উকার গরিব দেখছো বুধ দাতু ওখান কিরকম মুকার দীর্ঘ উকার বুধ ধাতু দেখছো হ্যাঁ শিক্ষা কি শিক্ষা শিক্ষা হচ্ছে যে বলো এখানে সেটা হয়ে যাবে মানে এখানে শিক্ষা এই যে ধাতু শেষে ধাতুর শেষে এক হলে দীর্ঘ হলেও গুণ হবে কিন্তু উপধা মানে শেষের বর্ণা বর্ণের আগে যে বর্ণ এই ইউরি হ্রস হলেই গুণ হবে দীর্ঘ হলে এবং দীর্ঘ থাকলে সেটা গুণ হবে কিন্তু যে ই থাকবে কিন্তু হর্ষ হলে সেটা গুণ হবে তাহলে বুঝতে পারলাম না যে বর্ণ সেই বর্ণটা কি সেই বর্ণ হ্যাঁ তাহলে আমাদের নিয়ম নিয়মটা কি নিয়ম সে বর্ণগুলোর কিন্তু উপধার ব্যাপারটা হলে উপাতে সেগুলো গুণ হবে না গুণ হবে না হলে উপদাহ দীর্ঘ থাকলে দীর্ঘ থাকলে দীর্ঘ থাকলে ধাতুর শেষে দীর্ঘ থাকলে সেটা হবে কিন্তু উপধাতে কেবলমাত্র তার মানে দীর্ঘ থাকলে গুণ হবে আর উপর থাকে দীর্ঘ থাকলে গুণ হবে না হর্ষ থাকলে গুণ হবে তাই তো রয়েছে এ বুয়াদিগণ শেষে উম আছে হস্য হলেও দীর্ঘ হলেও গুণ হবে আর বুয়াদিগণে সেই বুয়াদি গনে উপদাতে ই থাকলে না কিছু ছ হম হয়েছে এগিয়ে যাবো ঠিক আছে তাহলে আহ এগিয়ে যাবো কি ভুআদিগণে না তুই তুদিগণে পূর্বত পাঠে আসে যুব কেচন বর্ণা সব না তুই না তিষ্ঠানি তো ইজ্ঞাৎসা কারণত লোপা বলকর্ণে কিছি বিশিষ্ট এখানে কারা দীপায়নি বন গরিব বুঝেছ ইৎসঙ্গা অথবা কিছু আর বলতে হবে ইৎসঙ্গা মানে সেই রকম বর্ণ যে থাকে না আমরা দেখেছিলাম বুয়াদিগানিস তো সকার অপকার থাকে না শুধু অকার অবশিষ্ট হম অবশিষ্ট থাকে সকার অপকার থাকে না তো কেন থাকে না বলে স দুটোর ইৎসংা হয় ওদের নাম হচ্ছে ইৎসঙ্গা তো সেগে আগে পড়ে কাছে না ভালিগণে বিকনপতায় শপ জমে মানে শ शकार কেবল আকারা টিষ্টতি মানে সকার প্রক সকার वर्णौ গছ গমনারো এখানে নামে মানে গমান মানে লোপ লোপর শ পি কি লোপান কথা ক্যাম সেতে কচন নিতো তস লক্ষণা টিসে টিষ্টতি তো বর্ণ ক্যার্য কেমি চেতন প্রত্যেক শেষে কার্য গুণা আসলে গুণ প্রেয় না সকারস লখাচ্ছে প্রোল কি আমরা জানলাম যে বিকরণ ক্ষেত্রে সব রয়েছে সব নাম বলতে বোঝাচ্ছে অকারহ তৃষ্ক ল কেবলমাত্র অকারটাই থেকে যায় স্যার এখানে লতি কেন বলছে কেন লটি মানে লট লট প্রক হলন্ত শব্দ টকারন্ত শপ্তমীক লম্বরি লিটার সপ্তম সপ্তমীক্তম হবে না এটা হলন্ত শব্দ সে তো বুঝতে পারছেন লোটি কে বলেন লোট করছে ল কি কি তুমি কি বলতে চাইছো বলতে উদাহরণ হ্যাঁ হ্যাঁ আমি বলবো হ্যাঁ চাই আচ্ছা মানে সকার টকার এই দুই বটের লোকহ ভাবেটি এই দুই বটে লোহ হয় দো একটি বর্ণ গচ্ছত তাহলে দুটি বদন দো একটি বর্ণ গচ্ছত দুটি বর্ণ চলে যায় গমনান্তরম চলে যাওয়ার গমনান্তরম চলে যাওয়ার পর নাম যদিও লোপান্তরমানে মানে এদের দ্বারা কার্য কিন্তু সম্পন্ন হয় লোপান্তরং কঠন কার্যং কথন কার্যং লোপে লোপ যদি লোপ হয়ে যাচ্ছে তাহলে কিভাবে কার্য হতে পারে ইতিকে যদি এরকমটা বলা হয়ে থাকে ব্যাকরণে কষ্টের নিয়ম ব্যাকরণে কিছু কিছু দেখা যায় যে সংকেতটা তার সংকেতটাও থেকে যায় তো অনয়হ দ্বয়হ বর্ণয়হ কার্য কিং ইতি তাহলে এই দুই বর্ণের কার্য কি এরকমটা হতে পারে সার্যান প্রত্যয়ে স এর কার্য গুণস্তিতে মানে গুণের প্রেরণা করা ধাতু ধাত মানে ধাতুতে অন্তর্ভুক্ত স্বরের গুণ কার্য হয়ে থাকে মানে স্ব এর দ্বারা গুণ মানে স্ব এটা কি করে না ধাতুর থেকে গুণের কার্যে মানে ধাতুর অঙ্কের গুণের কার্যে প্রেরণ করে ব্যাকরণ প্রত্যেকের কার্য আর ব্যাকরণ দেখা যায় মানে গুণকার্য হয় না তাহলে বোঝা গেল যে স থাকলে গুণের প্রবৃত্তি হয় এবং না থাকলে গুণের অবরোধ হয় স্পষ্ট আর যদি প থেকে থাকে গুণাস তাহলে কি দেখা গেল না কি বলবো স থাকলে গুণের প্রবৃত্তি হয় আর এখানে যদি না থাকে তাহলে গুণসে অবরোধমা তু দুটোই দরকার সের যদি প আছে তাহলে অবরোধ নেই যদি প নেই তাহলে অবরোধ হয় গুণের জন্য হম উদাহরণ উদাহরণ আমরা দেখছি এখানে উদাহরণ আমি দেখছি এখানে কি লেখা আছে ভুয়াদি গণেশ আসতি আ তাহা গুণস্ব প্রেরণা প আপ গুণা কে না কোপি অবরোধ আহ গুণ বলতি শপ্র কষতি গুণ হয়গণে গুণ হুণের প্রেণা হচ্ছে শ আর প আছে বালে অবরোধ নয় তুদিগণে বিক্রত শাতে শ নাম শ আ আ নয় ভিগণে বিক্রত শপ গণে বিক্রত শহী কেকার শকার গুণশিখে প্রেয়ু তুদিগণে বিক কেবল স নাম প্রকারে গুণশিখে অবরোধ এ कृषति. হ্যাঁ বুঝেছ কি বোধ হয়নি বুঝুনি উদাহরণ তারিখ বলুন বিকরণ পত্র যে সটা আছে সেটা গুণের ক্ষেত্রে মানে গুণের ক্ষেত্রে হবে কিন্তু প যেটা আছে সেটা গুণের ক্ষেত্রে অবরোধ করবে মানে স থাকলে গুণ হবে এটা আমরা দুটো ক্ষেত্রেই দেখবো যে স থাকলে গুণ হবে ধরিয়ে আমরা যে ধরা যাক যে ভাদিগণ এ আহ রয়েছে স আর টুডাদিগণে রয়েছে স তাহলে এখন কার্যের জন্য আমরা দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা রূপ দেখতে পাই ভাঁদিগণে স্পের কার্যের জন্য কি হচ্ছে না গুণ নিষেধ হচ্ছে না মানে গুণটা হচ্ছে কিন্তু চুড়াদিগণে স না থাকার কারণে গুণ হচ্ছে না সেক্ষেত্রে তো ভাদিগণে কি হচ্ছে তাহলে এখানে কি গুণ নিষেধ হচ্ছে না মানে কথাটাই কি গুণ নিষেধ হচ্ছে না মানে গুণ হচ্ছে আর তুমি বলো মানে ভাতিগন আর তুয়াদিগণ ভাতি গন শ আছে আবার তুয়াদিঘ যে সটা আছে সে শটাও রয়েছে যে পটা সেখানে গুনটা মানে সেখানে পর নেই সেজন্য গুনটা হচ্ছে না নিষেধ হ্যাঁ মানে সকারের কাজটা কি আর প্রকারের কাজটা কি একবার বলো সকারটি হলো গুনের ক্ষেত্রে তুলা দিগণের যে শটা আছে সেটা সেটা কি গুণ হচ্ছে তো গুণ হচ্ছে সেটা হচ্ছে এরকম প্রেরণা আছে কিন্তু যেখানে প্রকারের অভাব হয় ওখানে গুণ প্রতি পারছে যখন প্রকার আছে আর সকার হলেও সঠিক হলেও প্রকার না হলে গুণের অবরোধ হবে মানে গুণ হবে না হ্যাঁ কিন্তু কিছু আর ভালো ভাবে বলো সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি এখন বুয়ারিগণে আর চূড়িগণের কার সঠিক কাজ থাকলে গুণ হবে গুণ হবে না তো ব্যাপার ব্যাপার কি স্পষ্ট হয়ে গেছে এগিয়ে যেতে পারি নিবন ঠিক আছে মানে সকার থাকলে গুণ গুণের প্রেরণা আর সকার না থাকলে গুণের বিরোধ হ্যাঁ কিন্তু না থাকলে মানে কি বুয়ারি গণে প আছে তো বুয়ারি গনে বিকরণ পত্রায় হচ্ছে সুদারিগণের বিকরণ পত্রায় হচ্ছে স বুয়ারি গণে কক্ষন হতে পারে না যে পা না থাকে না থাকে না তো আছেই বুয়ারি গণে বিকরণের পথে হচ্ছে সবাই গণে বিকরণের পথে হচ্ছে স ঠিক আছে <smallan> না? ব্যাপার মনে হয় ধাত আমি ম্যুট করছি পরার জন্যে হ্যাঁ শুনো শুন আমি আমি বলছি ম্যুট করছি সবার ধাত অন্তর্ভূত সারা আসছে চেত গুণা প্রস্তি হুম ধত অন্তর্ভূত সর আকারা আসছে চেত গুণা প্রসক্তি না তাদের ভুয়দিগণে আছেগণে আস্তে জ্ঞা নাম এখানে ধত এখানে বিখপ্রা বিষয় না ধাতে ধাতে আন্তর্ভুক্ত স্বর আকার হুলে গুণ গুণের প্রসঙ্গেই প্রসঙ্গিনে ধা আন্তর্ভূত স্বর আকারা আস্ত इति গুণা প্রসক্তি না তো ভুয়দিগণে আছেগণে আসি জ্ঞা না শুম উত পথ वदति পত তজতিদী ধা গুণ গুণারধারে না জ্ঞান কিন্তু লোক এখন আস্যান প্রসিদ্ধ আকারয়ু ধে ভুয়গনি অদৃশা আকারয়ু ধা পিচিত আসি চেত প্রায়গণ সু লি চলতি হম তাহলে এখানে কি লেখা আছে হ্যাঁ দাতো অন্তর্ভুত হ্যাঁ धातु अंतुक्त स्वर अकार स्वर से गुण प्रसिना अतः तत्व वादी अस्ट वयम जानू न তাহলে সেক্ষেত্রে আছে বা আমরা ইত্যাদি ভাতুন না ইত্যাদি ভাতুন তু গোনা গুনা হ তাহলে ইত্যাদি ধাতু মানে এই ধাতুগুলি কিন্তু গুনা আধারে না মানে গুণ আধার করে আমরা নয় কারণ প্রত্যেকটাতেই অকাঠ রয়েছে মানে একটি উপায় দেখা যায় আধিকারের না প্রসিদ্ধ আকার ইত্যাদ ধাতু ঠিক প্রসিদ্ধ আকারয়ুক্ত ধাতু অস্তিত্ব যদি ধাতুকে ভাদিগানে আচ্ছা বলছে অধিক কে না প্রসিদ্ধ মানে অধিক পরিমানে প্রসিদ্ধ যে অকারয়ুক্ত ধাতু অস্তিত্বের জাদিগানে অস্তি মানে যদি অকারযুক্ত ধাতু থেকে থাকে এরকমটা ভাদিগণেই বেশি দেখা যায় যেমন ধাতু প্রসিদ্ধিগণের অপবাদ চল ধাতু লেটি আয়ং ধাতু প্রসিদ্ধা কিন্তু তুদাদিগণে মতো ভাগীগানে এখানে দেখা যাচ্ছে চল ধাতু এটা এটা অকার রয়েছে তো এটা আপনারিগণের হচ্ছে না প্রযুক্ত হচ্ছে মানে যদিও চল ধাতু প্রসিদ্ধ যদিও প্রসিদ্ধ ধাতু তো চলাতি মানে এই ধাতুতে প্রসিদ্ধ হলে তো ভুয়াদি গনে কিন্তু চল ধাতু প্রসিদ্ধ ধাতু তা সত্ত্বেও দুটি বাটিগ্রাম বাটিগ্রাম এরকম বাটিগ্রাম হ্যাঁ এটা বাটিগ্রাম ঠিক আছে তাহলে আপনি আপনি আরেকবার বলুন বললো বুঝতে পারছেন ওই জায়গাটা আরেকবার বলুন আমি তো বুঝতে পারলাম না लास्टের দুটাতে বলো বলছে দিদি যে বাপুরারি ওখানে বলছে যে মানে অকার আমরা দুটো ক্ষেত্রে দেখছি জাদিগণে তো সেক্ষেত্রে ক্ষেত্রেই দেখা যায় শুধুমাত্র চল এই ধাতুটা বাদে মানে চলতে পড়ছে নাতিক্রমিক্রমিক্রম ঠিক আছে তাপরে প্রশ্ন উদ্যাম ধাঁক গুণ প্রসঙ্গ না তো কেন আধারে ভিডিগে তুইগণে নি কিগণে চল দা কিগণে প্রত্যুতর প্রাপ্যতে শত্রে ভিডিগণে ছত প্রত্যয় সংজনের স্ত্রিয়া सर्वत्र নবতি বালিকা বদন্তি सर्वदा মাদন্তি ছ চিত্র ভুয়দিগণে স্ত্রী অ্যকারি পর্যাডিগণে অ্যকার বৈকি বালিক চলন্তি চিত্র বালিকা চলন্ত চিত্রি হ চলতি হূপিমি বালি চলতি চিত্রতি কালি চলন্ত চিত্রদৌ অদি শত্রন্ত পদেশু ভু নীতি হ্যাঁ প্রশ্ন উদেটির তাহলে এখন প্রশ্ন জাগে যেসব ধাতুনা গুণ না প্রসঙ্গ না যে সমস্ত ধাতুগুলির গুণ প্রসঙ্গ আছে না সেইসব চিন্ন আধারিত তোমাদের এখন প্রশ্ন আছে যেখানে গুণই হবে না গুণের প্রশ্নই আসবে না তাহলে যেখানে ওপর আধার করে আমরা বলবো যে এই ধাতুটা রয়েছে এটা এখন নির্ণয় করা হচ্ছে যেমন যেটা দাদিগণে রয়েছে চল ধাতু কি তাহলে আমরা কিভাবে চল ধাতু গণে রয়েছে আচ্ছা আচ্ছা এই উচ্চ আমরা সংযোজনের স্ত্রিয়াগম নকারী জাতিগণে কি হয় না শক্তি প্রত্যয়ের সংযোগের প্রভাবে স্ত্রিয় মানে লুম আগম মানে বলছে আগমন হয় বালিকা এখানে আহ বর্ধাতু রয়েছে তো আগুন হয়েছে এমনিতে দুধ হয় কি কিন্তু এখানে কি হয়েছে না দদন্তি এখানে নকারের আগম হয়েছে এবং স্ত্রী হওয়ার জন্য কার হয়েছে মাতা খাডন্তি তিন এখানেও তাই খাদু খাধি এখানে স্ত্রীলিঙ্গের এখানে মাতার স্ত্রীলিঙ্গ আগেরটাও তাই বালিকার স্ত্রীলিঙ্গ তো এখানে আগম হয়েছে আর সেক্ষেত্রে দেখা যায় যে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে শক্তিপত্র এই নকারের আগমন সমস্ত জায়গায় হয় কারণে অয়ং নাকা রহা বৈকল্পিক আর এখানে পার্থক্যটা কি হলো না ভাবিগণে দেখা যাচ্ছে শত্রু প্রথম শ্রীলিঙ্গের এক বছনে আগম হচ্ছে বৈকল্পিক ধরে হচ্ছে না কোথাও হয় আবার কোথাও হয় না যেমন বালিকা পাশ তাহলে এখানে আহ এটা কি ডাবিগণের মুখ তাহলে চলক শত্রু হয়েছে এখানে চলন কি হয়নি হ্যাঁ মানে চলন্ত হতো তাহলে আমরা বুঝতাম যে এটা যেহেতু হয় না এখানে হয়নি আবার দেখা যাচ্ছে যে আবার বলছে দেখো এখানে হ্যাঁ বালিকা চলন্ত বা হম আবার দেখা যাচ্ছে বালিকা চ্যালন্তি এখানে নয় আগমন হয়েছে তাহলে বৈকল্পিক হচ্ছে কিন্তু ভাবিগণে যখন হবে তখন নুনের আগমন হবে মানে এখানে আগমন হয়েছে কিন্তু এখানে সেটা হয়নি যেহেতু এটা ভাবিগণে রয়েছে কিন্তু কৃবাদিগণের ক্ষেত্রে আমরা দেখছি যে বালিকা স্যালাটি চিন্তাতি বালিকা স্যালান্তি চিনকয়াতি বা অর্থাৎ এক আগমন হয়েছে এক জায়গায় কিন্তু সেটা বৈকল্পিক হয় তাহলে তাদের বেশি বোধ হবে ক্ষেত্রে কিন্তু এতই ভালোভাবে প্রীতি বোন বোঝাচ্ছিল তো এরকম বিষয় আছি সত্য সেরকম সেরকম বিকল্প রয়েছে এখানে যে কোনো জিজ্ঞেস গরিব গৌরীবানীবন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে একটু স্পষ্ট হয়ে গেছে তো গরিবন ওকে ভালো খুবই ভালো তাহলে আগামী সাথেই দেখা হবে হ্যাঁ